আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহাব আলিকুম হাজির হতে পারলাম আল্লাহ তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ বারিস্টার নুরুদ্দিন সাহেব বেশ কয়বার আমারে টেলিফোন করেছেন আজকের এই ঐতিহাসিক আল্লাহ বলেন তোমরা মুসলমানরা শ্রেষ্ঠ জাতি খায়র উম্মি শ্রেষ্ঠ তরি ভাষায় কেবল ভালো জাতি নয় কেবল শ্রেষ্ঠ জাতি নয় শ্রেষ্ঠ তর জাতি লিনাস আই খত লিনাস। কথা মানুষকে বলবে হুকুম করবে খারাপ কাজ গুন কাজ নি থেকে মানুষকে বাঁচাবে আমলের কথা নাক আমলের কথা মানুষের বলবে নিজেরা আমল করবে অন্যজনকে বলবে খারাপ কাজ থেকে নিজেরা বিরত থাকবে অন্য মানুষকেও বিরত রাখবে মজবুতির সাথে ইমানের উপর থাকবে আল্লাহর বাসায় আমরা শ্রেষ্ঠ জাতি জাতি হিসাবে শ্রেষ্ঠ আমরা যে ধর্মের অনুসারী ইসলাম ধর্ম এটা আল্লাহর মনোনীত ধর্ম যেমন আল্লাহ ইসলাম মনোনীত ধর্ম হচ্ছে ইসলামকে আমি ধর্ম হিসাবে মনোনীত করেছি এই জাতীয় আয়াত তৌরাতে নাই ইঞ্জিল নাই আমরা যে নবীর অনুসারী বিশ্ব নবী হজরতাহ পৃথিবীর বয়স পাঁচশো কোটি বছর মানুষ এসেছে দুনিয়ায় সাত আট হাজার বছর আগে হাজার বছর সাত আট হাজার বছর আগে সাত অথবা আট যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবী আঞ্চলিক এক এক এলাকার এক এক নবী আদম ইসলাম শ্রীলঙ্কা মূসা আলাই ইসলাম মিশর আলাইসলাম লাইসলাম সদুম ইসা আলাইব্রাহিম হেবরান হজরত ইউসুফ ইসমাল আলাই ইসলাম হেজাজ হজরত দাউদ আলাই ইসলাম সালামত আলাই ইসলাম জেরুজাল এক এক নবী এক এক এলাকার একই সময়ে দুজন তিনজন নবীও আসছেন ইব্রাহিম কিন্তু হজরতাম জাতি হিসাবে আমরা মুসলমানরা শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমরা শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদের হেদায়তের জন্য যে করেছেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম আসমানি কেতাব কারণ যত আসমানি খেতাব দুনিয়াতে নাজিল হয়েছে আপনি সারা দুনিয়া তালাশ করি কোরআন শরীফ ছাড়া কোন আসমালি অরিজিনাল ফরমে পাবেন না ইব্রাহিম মূল কিতাব হিসাবে দুনিয়ার কোথাও নাই তৌরিত আছে অংশ বিশেষ ওল্ড টেস্টামেন্ট বলে নিউ টেস্টামেন্ট ফরমে নাই কোরআন শরীফ আজমাতার কিতাব দেড় হাজার বছরের ব্যবধানে আল্লাম নাস পর্যন্ত একটা পরিবর্তন অতএব পৃথিবীর বুকে কোরআনের বিরুদ্ধে যত চক্রান্তই হোক আল্লাহ পাক সমস্ত চক্রান্ত নাস্তা করে দিবেন এটা আল্লাহর ঘোষণা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব এবং এই এত বড় মর্যাদার অধিকারী হয়েও বর্তমান সময়ে আমরা মার খাচ্ছি এর কারণ আমরা আল্লাহর কেতাব ছেড়ে দিয়েছি রসুলের সুনাত আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ বলেন সবাই মিলিত ভাবে আল্লাহ হাবুল আল্লাহর হচ্ছে কাজ করলে আমরা আল্লাহর কিতাব মজুত ভাবে ধরতে পারবো এক নম্বর শুদ্ধভাবে সহিভাবে সহি কোরআন শরীফ তালাবাদ করতে হবে এক অক্ষরে ১০টা করে নাকি ফলাহ আসরু হাসান অশুদ্ধ তালাবাদ করলে কোরআন আমাদের লান দেয় রব্বাকার ইয়াবুল কোরআন বহু মানুষ কোরআন শরীফ তালাবাদ করে কোরআন তারে অভিশাপ দেয় অশুদ্ধ এই জন্য শুদ্ধ কোরআন তালাবাদ করতে হবে আমাদের বিভিন্ন কোরআন এর ভিতরে অর্ডার আছে আল্লাহ আদেশ আছে নিষেধ আছে আমের লওয়াহি তিরিশ পাড়ার ভিতরে আছে এই কাজ করতে হবে এই কাজের আল্লাহ বলে এটা আমাদের মানতে হবে মাতা বলে পছন্দ করি বিয়ে করো আমার সিগা অর্ডার অর্ডার মানতে হয় অর্ডার মানতে হয় আল্লা ভয় করো আল্লাহরে ডো যেভাবে ডরা দরকার কোরআন শরীফের আটাত্তর জায়গায় আমরের সিগার সাথে আল্লাহ ইত্তাকু ব্যবহার করেছেন আল্লাহ রে ডর হুকুম আর ইন্দন আল্লাহ আল্লাহ রে মানো এগুলো মানতে হবে বুঝবে না নেগেটিভ না বাহি জানার কাছে যাবে না পরের সম্পত্তি জোর করি ঘ্রাস করবেন এই আদেশ নিষেধ আমাদের মানি চলতে হবে দুই কোরআন কে বুঝতে হবে আল্লাহ সুরান ফাল সুরায় তহবা সুরায় মায় শত শতসির বাংলা হয়ে গেছে একেবারে দামি তফসির বাংলা তফসির মাসিদে বাংলা রহল মানি বাংলা ফিজাল আলী কোরআন বাংলা বাংলা ভাষায় আমরা জানি না আমাদের খবর নাই বাংলা ভাষায় দুটা মৌলিক তৈরি হয়েছে বাংলায় নোর বাজারে আছে আমরা কিনতে পারি আর আসামের এরকম কেউ আহ কাম কোরআন করেছেন টুকরো টুকরে করেছেন তিরিশ পাড়া করেছেন দুজন বাঙ্গালি আলহামদুলিল্লাহ একেবারে যত ব্যবস্থা আছে আমাকে আপনাকে ওই ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে হবে এই যে দৃশিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কোরআন জিন্দাতাকার কারখানা এই তফসিরুল কোরআন মাহফিল শাহজাহপুর ইসলামিয়া মাদ্রাসা এগুলো আমার হাজিরা দিতে হবে সহযোগিতা করতে এই চলমান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে হবে এই চার কাজ যদি করি তাহলে কোরআনকে আমরা শক্তভাবে ধরতে পারব এবং আমি আশাবাদী ইতিহাসের ছাত্র হিসাবে আমি আশাবাদী কেয়ামত পর্যন্ত বাংলার এই জমি ঝান্ডা এক অবনমিত হবে এবং এই বাংলার মাটি পবিত্র কোরআনের জন্য উর্বর ক্ষেত্র আমি গত বছর সিলেট গেছি সিলেট সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগেব্যালি চৌধুরীও স্টেজে ছিলেন বাংলাদেশের যে সমস্ত ছিল কুয়েত কাতার বাহরাইন সৌদি আরব মিশর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইরান আন্তর্জাতিক পরীক্ষক বিচারকদের উপস্থিতিতে সোনার মেডেল নিয়ে আসছে বাঙালি ছেলেরা পনেরো জনের মতো। এত অল্প বয়স্ক ছেলে মুখে দাঁড়িয়ে নেই গজায় নাই শিশু চেহারা। যাদের বয়স কম তার আন্তর্জাতিক কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করি সুন্দর কোরআনের তাহফিস তিল তালাওয়াত করি সোনার মেডেল নিয়ে আসছে বাংলার এই জমিন কোরআনের উর্বর ক্ষেত্র আশাহত হওয়ার কোন কারণ নাই নেই হ্যা উমিদ ইবাল আপনি কি যারা নুম হুই মি বড় জরখাই হে সাহাকে জমিতে ফসল ফলার জন্য মাটির রস লাগে বাংলাদেশের মাটিতে কোরআন এর রস আছে পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে চলবে সম্মানিত হাজরেন হুজুর আকরম সাল উপর আল্লাহ তিরিশ পাড়া কোরজিল করেছেন তিনি একবার মিশরে এসেছিলেন ফের লাশ লাশের চিকিৎসা করার জন্য উনি আগ্রহ করি আরবি শিখলেন ওনার ভাষা তো ফ্রেঞ্চ ফরাসি ভাষায় উনি আরবি শিখলেন কোরআন শরীফ পড়লেন তাফসির পড়লেন এরপরে মুসলমান হয়ে গেছেন কোরআন এর নূর কোরআনের আলো যার বিচরে ঢুকে আল্লাহ এরপরে তিনি একটা বই লিখছেন দি বাইবেল দি এন্ড দি সায়েন্স বাইবেল বিজ্ঞান বাংলা হয়ে গেছে আলম বাংলা করছে ওই বইতে তিনি লিখছেন I have gone through the holy two scriptures of Allah. Allah has written the scriptures of the Injil Sharif, Quran Sharif. We have to tell you Quran Sharif Shambar, Dr. Maurice Bukai Bolain. There is no doubt about the authenticity of the holy Quran. The Quran is Allah. The scripture বিজ্ঞানের কথা আর কোরআনের আয়াতের ভিতরে কোন সংঘর্ষ নাই অন দি আদার হ্যান্ড দি বিশন টু দি সাইন্টিফিক ইনভেনশন বাইবেলের ভিতরে যে কথাগুলো আছে বাইবেলের আয়াতের সাথে বিজ্ঞানের আয়াতের মিললে তিনি মুসলমান হয়ে গেছে পৃথিবীর কোন শত্রু কোন দশমন আল্লাহর কালামের বিরুদ্ধে চক্রান্ত করলে ব্যর্থ হয়ে যাবে এটা আল্লাহ তাল্লাহ ঘোষণা আমি কোরআন শরীফের তফসির থেকে আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাই আমরা তো কোরআনতালাবত করি না আমি যদি জিজ্ঞাসা করিমা ছাড়া আমরা যারা সাধারণ মানুষ। তাদের ঘরে কোরআনের তফসির আছে এরকম মানুষের সংখ্যা একেবারে কম আমি একটা মাহফিল করছি ঠাকুরগা বিশাল ময়দান ইলিয়াস্টেজে ছিলেন ঠাকুরগা আমি ওই বিরাট মাহফিলে জিজ্ঞাসা করি যে আলেম যারা আছে আমাদের কজনির আছে মাদ্রাসার আজকের মাহফিল থেকে আমাদের মেসেজ আমরা কোরআনের তফসির পড়ব তফসির কিনবো এখন থেকে কিনবে মিশরের বিখ্যাত আলেম শহীদ সৈয়দ কুতুবের বাজারে আসে কোরআন আঠারো খন্ড স্পেনে বসি এই তফসির লিখেছেন তিনি বুকে বসে আল জামান বাগদাদের খলিফা আব্বাসী খলিফা মামুনুর রশিদ তিনি আমরা জানি তিনি বাগদাদ একটা জ্ঞান গবেষণা কেন্দ্র খুলেছেন তার নাম দিয়েছেন বাইতুল হিকমা দি হাউস অফ উইসম বাইতুল হিকমা সারা পৃথিবীর রাজা তুরস্কের সুলতান সোলমান যেমন পৃথিবীর রাজা ওমর রাজন অর্ধ পৃথিবীর রাজা খলিফা মাহমুদুর রশিদু পৃথিবীর রাজা জানো বাগদাতে আসো বক্তৃতা করো এরকম মাহফিল বসে সবার খাবার আছে এবং হুকুম দিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পারসিক যে ধর্মের হোক যে বিষয় হোক বাকির কিছির মিশির উপরে যদি কারো কোনো জ্ঞান থাকে ওইটা আসে এখানে পেশ করো লেখার জন্য লোক আছে কিতাব যদি এক কেজি হয় এক সোনা দেওয়া হবে আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি মাদ্রাসা লেখাপড়া শেষ করে আমরা আবার অনার্স এম এম ফিল পিএইচডি করছি লক্ষ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্কলারশিপ দিয়েছে আমি পৃথিবীর বহু দেশে গেছি আল্লাহ আমার সাল্লিমের আনার জন্য লেখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথিবীর সব ইউনিভার্সিটিতে দেয় আমিও পাইছি আর এগুলো জ্ঞান গবেষণার জন্য ইউনিভার্সিটি গভর্নমেন্ট এভাবে সহযোগিতা করে তিনি অর্ডার দিলেন এখানে আসে বক্তিটা করো লেখা হবে ওজন করি শোনা দেবের ওজন তোলা স্বর্ণের দাম চল্লিশ হাজার টাকা আধা কেজি কেজি দুই কেজি সোনা দেব দোলে দোলে মানুষ বিভিন্ন ধর্মের মানুষ ব্রাহ্মণ পাদ্রি এগুলো চলে মাঝে মধ্যে প্রেসিডেন্ট খলিফা মাহমুদুর রশিদ মাঝেমধ্যে আশি লেকচার শুনেন কিছুক্ষণ বৈশাখ চলে যায় এক ই ভালো বক্তা বক্তৃতার বিষয় হজরতলা ইসলাম যে আইন দিয়ে গেছেন কোর্ট অফ মুার মুসা আল ইসলামের আইন প্রদত্ত আইন পৃথিবীর শ্রেষ্ঠতম আইন ইসা ইসলামের আইনে আছে তিন বছরে জেল দিলে হবে না এটার ওর মুক্তা করলেন দু ঘন্টা মুক্তিতা করলেন খলিফা মাহমুদ রশিদ বাগদাদের রাজা খুব মনোযোগ সহকারে শুনলেন তুমি যে দলিল যে আর্গুমেন্ট যে স্টেটমেন্ট যে তথ্য উপাত্ত দি মুসালা ইসলামের আইনকে শ্রেষ্ঠ আইন বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছো আমি খুব খুশি কিছু মনে না করলে আমি তোমার একটা কথা বলি বলেন আমি মুসলমান তোমার ওজন যদি আড়াই মন হয় দুই মন হয় দেড় মন হয় আমি তোমার দেড় মন সোনা দেব মানুষ কত কেজি হয় ষাট কেজি আমি তো বাষট্টি কেজি তো মানুষের ওজন কত কম। আমি খলিফা আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ তবে আমি বাপদাদার ধর্ম ছাড়তে পারব না আবাই ম ছাড়তে পারব না প্রেসিডেন্ট বললেন জোর জোর নাই আমি কেবল দাওয়াত দিচ্ছি আপনি ভালো মনে করলে আমার ধর্ম কবুল করবেন আমি আপনার অল ফ্যাসিলিটিস দেব আপনার মতায় স্কলার আমাদের মুসলমানদের ভিতরে দরকার প্রতি বছর সারা বছরে অনুষ্ঠান চলে হাজার হাজার কিতাব লিখিতে হয় যে ভাষায় বলবে সে ভাষায় লেখা হবে আরবিতে তর্জমা হবে এবং আরবি ভাষায় পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার আরবিতে চলে আসছে। মানে আরবি যদি কেউ শিখে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান বান্ডার সাথে পরিচিত হবে এটাই খলিফা মামুনের উদ্দেশ্য ছিল এই আলেন বছর মুসলমান হই টুপি মাথায় দিই মুসলমানের মতো কর্তা গায়ে দিই বাইক মাথায় আসি বক্তৃতা করতেছে ইসলামের আইন কোরআনের আইন পৃথিবীর শ্রেষ্ঠ হয় ভাগ্য চক্রে কাকতালীয় ভাবে খলিফা মোহাম্মদ রশিদ সেদিন ছিলেন বক্তৃতা শেষ করার পরে তারে কি বলো ভাই আমি যদি আমার শক্তি যদি আমার সাথে গাদ্দারি না করে কি সুন্দর কথা অর্থাৎ আমি যদি ভুলে না যাই আমার স্মৃতি সত্যি যদি দুর্বল না হয় তাহলে খুব সম্ভবত আপনি বক্তৃতা করেছেন আপনি কি সোনা দিতে আপনি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবেন না বলে চলে গেলেন আজকে আপনি মুসলমান হইটু বিধা দিয়ে দাঁড়িয়ে রাখি মুসলমানদের বেশ বৈশাল ইসলামের পক্ষে জোরালো বক্তব্য কি ব্যাপার সোনা কেন নিলেন না তখন ইহুদি আলেম করে মুসলমান হয়েছে তিনি বলেন হজরত করে ধর্ম পরিবর্তন করেছি আছে। প্রেসিডেন্ট বলেন আসো হাসকাম রায় আসো আমি তোমার শুনবো কি যাচাই করেছো ইহুদিয়া আলম বলেন আমি আমার ঘরে যাই চিন্তা করলাম সারা বিশ্বের মুসলমানদের ইহুদি ধর্ম আল্লাহর ধর্ম মোসা আলাহ ইসলাম আল্লাহ রসুল ইসা আলাহ ইসলাম আল্লাহ রসুল খ্রিস্টান ধর্ম আল্লাহর ধর্ম মোহাম্মদাহ ইসলাম আল্লাহ রসুল এবং আমরা যখন মাদ্রাসায় পড়তাম কত বছর আগে কলেজে মাস্টারি করিতে পঁচিশ বছর উনিশশো তিরাশি সনে করেছি বিরাশি সন অনার্স ছিলেন বহু বছর আমার বাবাও মাদ্রাসার প্রিন্সিপাল আমার বাবার সাথেওনার ওনার পরিচয় সেন্টার ছিল তো আমাদের মাদ্রাসা তো সেন্টার সম্মানিত হাজরিন ইহুদি আলেম বলছেন ইহুদি ধর্মের কিতাব একটা লই নকল করলাম হাতের লেখা বলো এরপরে সুন্দর কাগজ সুন্দর বাঁধাই করি ভিতরে কিছু উলট পালট করে দিলাম জিতুফি হাওয়ান কিছু বাড়াই দিলাম কিছু কমাই দিলাম সাম এডেড সাম অহুদিনের উপাসনালয় মুসলমানদের উপাসনালয়ের নাম মসজিদ বৌদ্ধদের উপাসনার নাম পেগোড়া হিন্দুদের উপাসন নাম মন্দির শিখদের উপাসনার নাম টেম্পল ইহুদিদের উপাসনার নাম সিনাগর আমি সিনাগকে গেলাম শনিবারে শনিবারে তারা সিনাগকে প্রার্থনা করার জন্য সিনাগ থেকে বের হয় শনিবারে আমি ডাক দিয়ে বললাম ভাইসব নিজের হাতে তিনটা তৌরাত লিখি আনছি একটা করে দিলে সব সোনালি অঙ্করের লেখা বাইরে আমি অনেক অঙ্গশজ্জা করেছি পয়সা ছাড়া তিনি বলেন এরপর আমি আবার ঘরে গেলাম বাইবেল শরীফ নিলাম একটা দিকে তিনটা নকল করলাম তিরিশ হাজার তিনটার দাম পেতাম কারাগাটি করে তিনটা নিয়ে নিলু এবার ইহুদিয়া আলেম বলেন আমি তো ইলাল কোরআন এবার আমি কোরআনে হাত দিলাম আমিল তোলা চলে গেলাম নামাজ শেষ হওয়ার পরে আমি দাঁড়াই বললাম ভাইরা নিজের হাতে কোরআন শরীফ লিখছি আল্লাহর কালাম নিয়ে কোন দরদাম নাই কেবল কাগজ কলম কালি এই পয়সাগুলো পাইলে সহাবের আশায় এই তিনটা কোরআন শরীফ তোমাদের হস্তান্তর করব। লোকেরা আমারে ধরি মসজিদে ঢুকেল বলল তুমি তো কোরআন শরীফ আনছো বড়ো সহাবের কাজ করছো আমাদের দেশে কোরআন শরীফ নেই আমরা দিন যাবত কোরআন শরীফ তালাশ করতেছি অল্প আছে বেশি নাই তো ঠিক আছে বসো চাহপানি খাও আমাদের বড় হুজুর আজকে নাই তিনি শহরে গেছেন রাতে আসবেন তিনি আসি পরীক্ষা নিরীক্ষা করি ঠিক আছে পরীক্ষা করি দেখে আমার তো জামসেস্ট করে দিবে বড় হুজুর রাতে আসছে আসি বলে যে কোরআন শরীফ আনছে কে নিয়ে আসো আসছে হাফে জান সাত আট জন কথা মনে রাখবেন পৃথিবীর আমি বহু বছর আগে ভারতের মথুরা গেছি মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের ওখানে গেছি আমার একটা কিতাব আছে বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের থেকে প্রকাশিত বিশ্বকোষ এত বড় তিনশো টাকা দাঁড় এই শিশুদের বিশ্বকোষে আমার একটু লেখা আছে মানুষ ধর্মীতে কত ধরনের মানুষ আছে কত ধরনের ধর্ম আছে কোন ধর্মের কি বৈশিষ্ট্য নিচে আমার নাম আছে মানুষ ধর্ম মথুরা বৃন্দাবনে যায় শ্রীকৃষ্ণ মূর্তি দেখছি পারমিশন লোক ব্রাহ্মণের পারমিশন আমার তো দাঁড়িয়েছে করতে আছে আমার দেখতে তো মুসলমান লাগে আমি পারমিশন নিলাম ঘুরে আসছে আমি কোথাও কোনো হ্যাপজ খ্রিস্টান ধর্মের ইঞ্জেল শরীফের হাবেজ নাই ইহুদি ধর্মের তৌরাদ শরীফের হাবেজ নাই যারা আগুন পূজা করে লক্ষ লক্ষ মানুষ আছে পৃথিবীতে আগুন পূজা করে আগুনরা খোদা মানে তাদের কিতাবের নাম আবেজ তা অথবা এটম বোমার আঘাতে বিধ্বস্ত হয়ে যায় কাল সকালে হাফেজদের সিনে থেকে দুনিয়াতে নতুন কোরআন লেখা হয়ে যাবে এটা এজাজ কোরআন সে কোরআন তো আমাদের ঘরে আছে উল্টাই দেখি নাই মন করা আসুরতেন কোন মুসলমান যদি রাতের বেলা সুরাই আলাবাদ করে জীবনে কোনোদিন বাতে কষ্ট পাবে না আল্লাহ কালাম এটা যদি বুঝি আলো ঢুকি যাবে করলে দুনিয়া হয়ে যাবে এবার ইহুদি আলেম বলেন রাত্রেবেলা বড় হুজুর আসছে আসি বললো যে কোরআন আনছে কে আমারে নিয়ে গেল সে সতে কয় পাতা লাগে পাতা ধরলে বুঝতে পারে যে ঠিক আছে কিনে নাই তু হল বর্রাহিন আমি রাকুনদেরকে পাতা বিশেষজ্ঞদের কাছে তিনটা কোরআন শরীফ দিলাম দিলাম তারা পাতা উল্টায় পড়ে একজনে পাতা উল্টায় তিন যাওয়ার পরে দেখে কথা যোগাইছে যেগুলো কোরআন শরীফে নাই ফলাম্মিহা জাদা বা কিছু বেশি পাইলু কিছু কম তারা ওখানে ডাক দিয়ে রাখলো যে আগে চলো আরো পড়ো তিরিশ পারা পড়ার পরে তারা রাগ করে ফেললেন ইহুদি বাচ্ছা নেই তুমি কোন ইহুদির ছেলে নেই কোরআন শরীফ নিয়ে শয়তানি করেছ কেন এবং রমু বিহা গলামেশ তারা তিনি কোরআন আমার মাথার উপর সুরি মারল এবং দরদাম নাই সামান্য কাগজ কলমের পয়সা পেলে তোমাদের দিয়ে যাব সবাবের আশায় প্রতিটি জায়গায় আমারে বলে পরীক্ষা করে দেখব বিচরি ঠিক থাকলে বেশি দাম পাইবে আসমানের মালিক অতএব আমি এখানে ভেজাল করি বাজার দিতে চাইলেই ধরা পড়ে যায় ভেজাল তৌরিত বাজারে গেল জিজ্ঞাসা করে নাই ভেজাল ইঞ্জিল বাজারে গেল জিজ্ঞাসা করে নাই বেজাল কোরআন শরীফ বাজারে এবং অনেক স্বর্ণ হাদিয়া দিলেন সোমাহ সে কোরআন শরীফ এখনো আমাদের ঘরে আছে আমাদের আলো আলো কোরআন শরীফ করি, আমাদের কামিয়াবি আসবে ইনশা আল্লাহ সম্মানিত হাজরিন এই কোরআনের দাওয়াতই সাহাবাইকার এক দেশ থেকে আরেক দেশে গেছেন বাংলাদেশেও সাহাবা কারাম এসেছেন এরকম একটা আছে। এবং এই চট্টগ্রাম হয়ে চট্টগ্রামকেলুল ইসলাম ইসলামের প্রবেশধার বলা হয় আসছেন বারোশো গুড়া পর্যন্ত এরপরে মারা গেছেন এই চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ঢাকা পর্যন্ত ইসলাম এবং কোরআনের দাওয়াদ দেশ থেকে আরেক এসে গেছে আমাদের প্রিয় নবী বিশ্ব আলাম রহমদ আলম সাল্লাই বলেন আখের বিদায় হজের বাসনে বলেন আমি তোমাদের একটা কথা বলি দুটো জিনিস দিয়ে গেলাম একটা আল্লাহ কে তাপ আর একটা আমার তরিকে আমার সুন্নত এই দুটো জিনিস যদি ধরো আমল করো মানি চলো পৃথিবীর কোন শক্তি তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না বছরের ভিতরে এই বসুরহাটের জনতা বাজার মুসাপুর ইসলামের দাওয়াত পৌঁছে গেছে শত বছর আগে এটা তো হিন্দুর দেশ আমি অনার্সে এটা হিন্দুর দেশলি হিন্দু এদেশের রাজা রামপাল এদেশের রাজা গোপাল পাল এগুলো পরীক্ষা প্রশ্ন করি তো যে বাংলায় ধর্মপালের কৃতিত্ব এবং চরিত্র আলোচনা করে আমরা করি। রামপাল গোপাল ধর্মপাল মহিপাল যে মহিপাল লক্ষণ সেন বলাল সেন গোপাল বাংলার রাজা এই গোপাল রামপাল মহিপালের ভিতরে চন্দ্রবংশ এই লালমাই এই যে লালমাই কুমিল্লা ওখানে চন্দ্র বংশ বছরে যারা দাড়ি রাখবেন আলহামদুলিল্লাহ কোরআনের দাওয়াত লই কোরআনের ঝান্ডা লই মোবাইল লেগিনে দিন ফিল ইসলাম এ বাংলাদেশে আসি যত লম্বা দাঁড়িয়ে কেন এক পয়সাও ট্যাক্স দিতে হয় না এই দেশে বাংলায় কোরবানি করা যায় নাই করা যায় নাই এক সময় এগুলো ইতিহাস আপনি দেখুন বাংলার ইতিহাস ওই বইতে ডক্টর আব্দুল করিম ভাইস চ্যান্সেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা ইতিহাস ওই বইতে এক সময় একটা কোরবানি করছে কাক বেশি তখন তৎকালীন সেনারা গোস্ত পরীক্ষা করে দেখলো এটা তো ছাগলের গোস্ত নয় এটা তো আশব মোটা গরু তাহলে দেশে জবন আসছে তালাশ করি শাস্তি দিছে বগুড়াতে একটা নদী আছে করতোয়া আমি গেছি করতোয়া নদীর এই একই মানুষের কবর ওই একই মানুষের কবর একদ রসুল দাওয়াত যারা মুহাম্মদ রসুল পছন্দ করে না তারা আসি ওনার কল্লা কাটি শরীরটা ফেলি মাথাটা নিয়ে গেছে তারপর কল্লা তারা নিয়ে গেছে তখন কবর খনন করি এই পারে মাথা লাশটা দফন করে দিছে নদীর ওই পারে যে আবার মাথা যাওয়ার সময় মাথা রে করি সন্ত্রাসীরা চলে গেছে যেহেতু এটা ওই কল্লা ঝান্ডা রসুরের আদর্শের ঝান্ডা আকাশে উড্ডীন করার জন্য কল্লা এবং শরীর আলাদা করেছে দেশের মুসলমানরা তারিখ আপনি আজ্ঞ ধরা এগুলো আমাদের সোনালি ইতিহাস এবং আগামী দিনেও মুসলমানের শরীর এবং মাথা যদি আলাদাও হয় কোরআনের বাংলার আকাশে উঠতেই থাকবে এই দেশে পিরাউলিয়া দরবেশ চট্টগ্রামের শাহ আমারত সিলেটের শাহ মখদুম রাজশাহীর শাহ সিলেটের হজরত শাহজালাল সহ হাজার হাজার আল্লাহর বলি এ দেশে কোরআনের দাওয়াত আবু তোয়ামা বহারি শরীফের দরজ দিচ্ছেন ওনার বাড়ি বহারা সামার উজবেকিস্তানে এ বাংলায় আসি আল্লাহ রসুলের হাদিসের দরজ দিচ্ছেন ওনার খবর আছে শেখ সরফুদ্দিন আবু আমার আমি করে আসছি জেরোত করে আসছে এদিন মাহফিলে গেছি আসার সময় জেরত করা আসছে তারা বাইর থেকে আসি ইসলামের দাওয়াত আমাদের আল্লাহর সাথে আমাদের পরিচয় করছেন তারা সম্মানিত হাজির কেমন পর্যন্ত এ দাওয়াতি কাজ চলবে চলতে থাকবে সাহবা একরাম হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এক লাখ সাহাবের কবর নাই কবর নাই মদিনা শরীফের জন্নতুল বকিতে কবর আছে দশ হাজারের জন্নতুল মো আল্লাহ মক্কা এটা সোড় কবরস্থান আপনারা যারা হস করেছেন ওমরা করেছেন কবা মসজিদ পূর্ব দিকে আমি না আমি দেখছি খুব বড় কবরস্থান নয় তাহলে এক লক্ষ হজরতের আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছাও এই পৌঁছানোর দায়িত্ব লই মক্কামদিরা দেখেছে বের হয়ে গেছে দেশে আর নাই নাই এই দেশে সম্মানিত হাজার মাদ্রাসা তাদের মাদ্রাসার উদ্যোগে এগুলো দাওয়াত পড়ছে এই সিলসিলা আমাদের জারি রাখতে হবে মাসকানে যদি গ্যাপ যায় দেশের মানুষ ইমান হারা হয়ে যাবে ভারতের বিখ্যাত আলেম আর্শাদ মাদালী লিখেছেন যা আমি একদিন আফ্রিকার জাম্বিবা থেকে নোয়া আবার বরিশাল থেকে সিলেট পর্যন্ত এটা আবার মোটা দিনাজপুরে যাই আবার একটা শিকোন কুমিল্লা তো এই পারে সমুদ্র ওই পারে ইন্ডিয়ার মাতি দেখা যায় রাত্রেবেলা চোদ্দগ্রামে জাম্বিও জাম তিনি লিখছেন মসজিদ নেই খ্রিস্টানের দেশ সালাম ফিরানোর পর পাশের বাড়িতে এক বৃদ্ধা মহিলা লাঠি আসে বলে তোমাদের বাড়ি কোথায় উনি বলেন আমাদের বাড়িতে হিন্দুস্তান তো তোমরা যে এরকম করলে এরকম করলে মাথা কপালের সাথে লাগাইলে এ বাবু করলে এ বাবাবু করলে এগুলো কি তারা বললো আমরা প্রভুর উপাসনা করেছি প্রভুর বৃদ্ধা মহিলা বলে শতবর্ষী একশো বছর বয়সী বৃদ্ধা বলে ঠিক বলেছ আমার দাদা আমার নানারা তোমাদের মতো প্রভুর উপাসনা করতো তো তোমরা কোন জাতি আমরা তো মুসলমান গেছে জেনারেশন প্রজন্ম যদি গ্যাপ যায় দেশের মানুষ ইমান হারা হয়ে যাবে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না মাদ্রাসায় ছাত্র পাওয়া যাবে না দিন ধর্ম শোনার জন্য মানুষ পাওয়া যাবে না আমার বয়স কত একষট্টি বছর এটা ফার্স্ট জেনারেশন প্রথম প্রজন্ম আমি কতদিন বাঁচবো আল্লাহ তারা ভালো জানেন আমার ছেলে আছে সেকেন্ড জেনারেশন আমার নাতি আছে থার্ড জেনারেশন নাতির বড়োটার বয়স পাঁচ বছর ছোটটার বয়স পনেরো দিন বারো দিন তারা কতদিন বাসে আল্লাহ ভালো জানেন তারা বিয়ে করবে তাদের বাচ্চা হবে তারা অনেকদিন বাঁচবেন ফোর ধারাবাহিক দেশের মানুষ ইমান হারা হয়ে যায় বৃদ্ধা বলেন এই যে পাড়া দেখছো মাঝে মাঝে গির্জার মিনারা দেখা যায় এগুলো এক সময় মুসলমান ছিল তোমরা তো বহুদিন এদেশে আসনায় আস্তে আস্তে খ্রিস্টানরা ইমান মাদ্রাসাগুলো মানুষ তৈরি করে মসজিদ যেমন দামি মাদ্রাসাও দামি মসজিদে যিনি ইমামতি করেন ইমাম বানায় মাদ্রাসাওয়ালারা মসজিদে যারা নামাজ পড়ে রুখুতে কি পড়তে হয় সজিদায় কি পড়তে হয় হাত কিভাবে শিখায় মাদ্রাসাওয়ালা এই জন্য মাদ্রাসা আমাদের রাখতে হবে এখন মাদ্রাসার বিরুদ্ধে স্বদেশ বিদেশে আন্তর্জাতিক চক্রান্ত চলছে তার মাদ্রাসার বিরুদ্ধে পড়ে লাগছে। মাদ্রাসার বিরুদ্ধে এবং অনেক সময় দায়িত্বশীল ব্যক্তিরাও বলি থাকেন যে সমস্ত মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী আছে আমরা তো চ্যালেঞ্জ করেছি ক্যাম্পাসে একটা ছাত্রের লাশ পড়ে নাই আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাদ্রাসার ছাত্র আমাদের জমানায় অনার্স এম এ করতে লাগতো চার বছর এখন বছর লাগে বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেব মারামারি বেলা হলত্যাগ করছে সাত বছর বাংলাদেশের বড় বড় পত্রিকা যদি আপনি খুলে দেখেন প্রথম আলো যুগান্তর সমকাল ইত্তেফাক যদি খুলে দেখেন পাঁচ বছর সাত বছর খুলে দেখেন প্রথম পিটায় এগুলো নাই নাই আমি আরো আপনাদের বলি বাংলাদেশের প্রতিটি থানায় ওসি সাহেবের কামরায় লিস্ট আছে আপনি তালিকা খুলে দেখুন এই সুরতের কোন মানুষ এই সুরতের কোন মানুষ দালাল বাটফারের তালিকায় নাই কারণ তারা কোরআনের আলো আমি তো আজকে আসছি সকালবেলা ফ্লাইটে ফার্স্ট ফ্লাইটে রাত্রে মাহবিল করছে গাজীপুর সকাল আসে ক্লাস করাইলাফে মাহবিল করি রাতে চলে আসি গভীর রাত এত গভীর তো আমি ব্রেক করি বাতি দড়াই অনেক আমার মাথায় পাগড়িও থাকে পাগড়িও থাকে জানতে চা কি পরিচয় করতে আসছেন বললাম করতে গেছিলাম ঠিক আছে কারণ জানে এই পোশাকের মানুষ রাতের বেলা ইয়াবা পাচার করে না আমি আপনাদের আশ্বস্ত করতে চাই কেমন দিন সকালবেলা পর্যন্ত এই দেশে মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে না কারণ দাখিল মাদ্রাসা কমি মাদ্রাসা বেরি ফাউন্ডেশন আমি সাধারণত বিকেলের ফ্লাইটে ডাকা যায় টাকার আশেপাশে কোনো মাহফিল থাকলে মাগরীবের নামাজ পড়ে পাঁচটা পনেরো নামি এখনো না মাগরিবের নামাজ হয় তখন নামলেই ওই অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ইন্টারন্যাশনাল টার্মিনাল ওখানে মসজিদ আছে আছে ওখানে নামাজ নামাজ পড়ার সময় দেখি র্যাবের অফিসার নিরাপত্তা প্রহরী ক্লাসেনকো রাইফেল অটো একসাথে পঞ্চাশটা গুলি যায় নামাজ নামাজামাতের সাথে আদায় করে সে দেশে মাদ্রাসা ক্যামতের দিন সকালবেলাও বন্ধ হবে না সম্মানিত হাজরিন এই দিন ডাকা গেছি দুইটা মাহফিল করি আমি সাড়ে পাঁচটায় রওনা হয়েছি কামরাঙ্গির চর থেকে মাধ্যম প্রথম কাতার অর্ধেকের চাইতে বেশি পূর্ণ হয়ে গেছে এখানে বাইরের মানুষ নাই লিডার স্কোয়াড্রন লিডার ডিপুটি স্কোয়াড্রন লিডার পাইলট কো পাইলট বিমান সেনা এই সমস্ত হয়ে গেছে কোন একজন নাস্তিক্যবাদী শক্তি আজে বাজে কথা বলছে এগুলোর দিকে নজর দেওয়ারও আমাদের টাইম তবে আইন আছে বাংলাদেশের বুকে যদি যে কোনো ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম নিয়ে আজে বাজে কথা বলে বিচার হবে বিচার হবে আইসিটি লমরা যুগ যুগ ধরি সাম্প্রদায়িক সম্প্রীতি সবার সাথে মিলেমিশে থাকা এটা রসুলের তালিম কোরআনের তালিম জার যার ধর্ম সে পালন করবে আলেমদের সহনশীল সহনশীল যার ধর্ম পালন করে রোজা এবং পূজা একই মৌসুমে হয় আপনি দেখবেন ফেনি জহিরিয়া মসজিদের পাশে বড় মসজিদ বড় মসজিদের পাশে বড় মন্দির পাশাপাশি কোনো ধরনের কোনোদিন মারামারি পাথর মারামারি হয় নাই বাংলাদেশের কমি মাদ্রাসার মধ্যে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা উনিশশো পাঁচ ইংরেজিতে হাটাচারি মাদ্রাসার মসজিদের মিনার কালী মন্দিরের মিনার বরাবর কোনদিন মারামারি হয় নাই এটা আল এমরাজে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নমুনা সহনশীলতার নমুনা এটাই প্রমাণ করে বাংলাদেশে এই মাদ্রাসা কে কি বলল আমাদের সময় নেয় ইরেজিতে একটা প্রবাদ আছে ডকাল অসারোহী যোদ্ধা গোড়ার পিঠে সবার যোদ্ধা যখন ময়দানে কিন্তু যুদ্ধে তিনি যাচ্ছেন হক বাতিলের ধন্দ যেখানে চূড়ান্ত হবে গলির মুখের ক্যাশ সারা দিকে নজর দেওয়ার টাইম নেই এই জন্য ড অথবনের আলো কোরআনের চর্চা কোরআন এবং হাদিসের চর্চা এর চর্চা আমাদের ব্যাপক করতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দাম করুন হুজুর আকরম সাল্লামের এক সাহাবি তারেখলসিম আফ্রিকা ইয়ার আগে ইসলাম দাওয়াত একেবারে আটলান্টিকের কিনারা পর্যন্ত না। ডাকা ডাকি করা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো ইসলামের প্রাণ শক্তি লিভিং ফোর্স অফ ইসলাম কোন মুদ নাই হজরতাহ আখের এই কিতাব কোরআন করিম আল্লাহ নাজিল করেছেন মানি চললে এটা তালাবাদ করলে এটার হুকুমা আকাম যদি পালন করি সহজ কথা যদি বলে আছে তাহলে কোন পথ এই পথ এই পথে গেল আবার ওদেরকে দাও বাদ দি মুসলমান বানের এইরকম জাইতি মিশর কার জিজ্ঞাসা করলেন হালমিন তোমাদের পরে কি আর কোন মানুষ আছে লোকেরা বলল আছে তবে পথ বন্ধুর বন্ধুর মানে কঠিন পথ কঠিন পাহাড় এই পাহাড় অতিক্রম করা কঠিন এছাড়া পাহাড়ের ভিতরে আছে বা না একটা প্রাণী আইস নকটুক বেশি দাঁতটা বেশি চিকন পয়েন্টেড মানুষ পাইলে মুহূর্তের ভিতরে বুক সিঁড়ি কলিজা বাইরে আপনার যেতে পারবেন না তারিখ মানুষ আছে তারিখ আছে। একটু উসু জায়গায় উঠি সাহাবি এর সুল এভাবে হাত দিয়ে বলে এসেছি তোমরা জাগা খুলি দোক সরি যাও আমরা এই পথে যাব তোমরা সরি যাও দু ঘন্টার ভিতরে যদি সরি না যাও কতাল্লাহ আমরা তোমাদের হত্যা করব। আপন বাচ্চাকে লই বাচ্চার ঘালের উপরে কামড় দি ছোট বাচ্চাকে লই অন্যদিকে চলে যাচ্ছে একটা সাফো কামড় দেয় নাই একটা বাঘ আক্রমণ করে নাই তারপর ওই পারে গেল মরক্কো মরাকাশ মরাকাশ রাজধানীর আবাদ এই মরক্কো শহরে একটা বিশাল মরক্কো দেশে একটা বিরাট শহর আছে শহর আছে ক্যাসা বেলে এই ক্যাসা একটা মসজিদ আছে পঞ্চাশ হাজার মানুষ একসাথে পিছনে নামাজ পড়তে পারে সুইচ দিলি সাতখলি যায় অর্ধেক আটলান্টিকে অর্ধেক মরক্ক ওই মানুষদেরকে মুসলমান মানে ফেলে যে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতি কোরআনের পরে নদীর কিনারে গিয়ে গেল। কোরআনের কথা কারে বলবো এখন নদীতে নামলেন এই পরিমাণ পানি বুক বরাবর পানি গোড়া সহ তারপরে হাত তোলা বোন আল্লাহ কি করে যাই এই দরিয়ায় সাগর যদি বাধা না দিত তাহলে আমরা ওই পারে চলে যেতাম তোমার কালামের দাওয়াত তোমার রসুলের সুন্নতের দাওয়াত আমরা পৌঁছাইতাম আর আমার তসবি ইকাল বলেন দশ দশ হে দি না হামনে। বাহারে জুল মা তোমে দৌড়া দিয়ে গোড়ে হামনে খোদা জমিনের প্রতিটি ইঞ্চি জমিনে আল্লাহ আকবরের ধরে দিয়েছি আমরা সম্মানিত হাজরেন সে যজমা সে চেতনা আমাদের কেমন পর্যন্ত বুকের ভিতরে জাগ্রত করতে হবে জাগ্রত করতে হবে সম্মানিত হাজরেন উজবেকিস্তান আবার জেগে উঠেছে তাজাকিস্তান আবার জেগে উঠেছে আবার জেগে উঠেছে আল্লাহ ইকবাল বলেন দুনিয়া মে মুসলিম এদের ডুবে নির্যাতন করেছে পঁয়ষট্টি হাজার অংশান সুশীর প্রতিনিধি আসি নরম নরম কথা বলে এরা নরম শৈতান আর সাকিদুল হক শয়তানুন আখরাস বাংলাদেশের মনোভাব বুঝার জন্য আসছে ফেরত নিতে চায় পঁয়ষট্টি হাজার আগের পাঁচ লাখ ফেরত নিতে চায় না আমরা তো দাবি জানাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট কে যেহেতু আমরা সাফার পাঁচ লক্ষ রোহিঙ্গা প্রতিদিন একটা দেশের মানুষ আরেকটা দেশে সব মানুষ হজম করতে পারে না আমরা দাবি জানাচ্ছি আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের বিরুদ্ধে বিচার দায়ের করতে হবে ও আইসির কনফারেন্স হচ্ছে উনিশ তারিখ মালয়েশিয়া আমরা আশা করবো বাংলাদেশ জোরাল বক্তব্য রাখবেন ওখানে এবং পৃথিবীর নির্যাতিত মুসলমান আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানরাই নিরীহ নির্যাতিত নিপীড়িত বর বড় তাণ্ডবের শিকার এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ এটা ইমানি মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে তারা আশ্রয় নিয়েছে প্রত্যেককে বার্মা রাখাই রাজ্যে আপন বিটায় পুনর্বাসিত করতে হবে বিশ্বের মানুষ শান্তিকামী মানুষ বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া মালয়েশিয়ার সেনাবাহিনী বলছে নির্যাতন যদি বন্ধ না করো সেনা অভিযান চালাবোলা সাতান্নটা মুসলমান দেশের পনেরো কোটি মুসলমান ডাক দিলে তার আটটা জাহাজে করে আরব দেশ থেকে স্পেনে যাচ্ছিলেন ইহুদিরা নির্যাতিত খ্রিস্টানরা অস্তেসার করছে পৃথিবীর মুসলুম মুসলমানের পাশে মুসলুম মানুষের পাশে মুসলমানরা সব সময় সারা দিয়েছে তারিখের পাহাড় স্পেন এর সমুদ্রের কিনারে আটটা জাহাজ থেকে সৈন্যরা নামি মাহফিলের মতো আপনাদের মতো বসছে জাহাজগুলো আছে দরিয়া সেনাপতি তারেক তারেক দিলেন জাহাজগুলো আমরা দেশে ফিরে যাবো কি করে প্রেসিডেন্ট বললেন আল আদু আমা কুমাহ সামনে শত্রু উত্থে যায় সেটা তার দেশ বাসায় বলেছেন তারিখ চু বর কেনার জেনারেল তারিক সমুদ্র সৈকত অর্ডার দিলেন জাহাজগুলো জ্বালাই দিয়ে এবং যদি আমার দেশ হয় বসুর হাট আমার সবা দেবাতির্দ দেব আসবাব উপায় উপকরণ ত্যাগ করা কোথায় আপনি জাহাজগুলো জানিয়ে দিলেন একটু হাসলেন বুধ কোমরের সাথে তরবারি আছে তিনি তরবারি টান মারি এভাবে খুলে ফেললেন খুলে ফেলে বলেন শুনো হার মুলকে মুলকে মাস কে মূলকে আমার আল্লাহ আছেন আমার বিষয় থেকে বাইর করে দিল কোন অসুবিধা নাই আদত্তু আমি যে দেশে যাই সে দেশের মসজিদের মিনারা থেকে যদি আজান শুনি সেটাই আমার দেশ মিল্লুবী আহতানি রাজত্বী করেছে আমরা সেই সোনালি দিন আবার ফিরে পাবো আমরা আল্লাহর কার যদি আমল করতে পারি মুসলমানের ভিতরে মেধা আছে ইমানি শক্তি আছে শ্রম আছে কালাম ছেড়ে দিয়েছি বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছি কোরআন চর্চা আমরা দিয়েছি। আল্লাহ আমাদেরকে আবার করার বিজ্ঞান চর্চা করার আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার আন্তর্জাতিক পর্যায়ে মাল্টি ন্যাশনাল বিজনেস ট্রেড যদি চালু করতে পারি সাহবা রামের আদলে আবার সে সোনাল ইতিহাস আমরা ফিরে পাবো ইনশা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক দেহের মতো রোহিঙ্গা মুসলমানদের মারলে বাংলাদেশের মুসলমানদের কলি যায় রক্ত ধরে মিশরের মুসলমানদেরকে ফাঁসি দিলে বাংলার মুসলমানরা আগামী দিনে যত যাবে আপনি অবাক হবেন এখন দুই হাজার সালে মুসলমানরা পৃথিবীর শক্তিশালী জাতি হিসেবে আবির্ভূত হবে আমি গত বছর বাহারাইনে বক্তব্য এবং সেখানে খুব ধরো আরবরা ছিলেন বাহারাইন ইউনিভার্সিটির শিক্ষকরাও ছিলেন কলেজের শিক্ষকরাও ছিলেন এবং ভয়ের কোন কারণ নাই দিন দিন মুসলমানের সংখ্যা আমেরিকা বাড়ছে ব্রিটেনে বাড়ছে খুব দ্রুত বাড়ছে দুই হাজার দিকে আলাদা হয়ে যাবে বারমায় বারে কেউ কিছু করতে পারি না এমন এক জামানা গেছে একটা মেয়ে কিনারে লুট করে নিল বলেই খলিফা আব্দুল মালিক এক জামানায় এখন আমরা বিভক্তি আমরা এখন বিভক্ত নানা দলে বিভক্ত একদলকে মাইললে আরেক দলে আমরা কিছু নীরব থাকি সমস্ত মুসলমান একটাও আমার কালেমা আপনার কালেমা এক আমার কোরআন আপনার কোরআন এক আমার কাবা আপনার কাবা এক এক হো মুসলিম যারা কালো হাত দিতে চায় তাদের কালো হাত চূর্ণ করে দেওয়া এক সেকেন্ডের ব্যাপার মাত্র আল্লাহ তালা আমাদের তফিক আনায় আমিন ও আখরু আনহামদুলিল্লাহ